দ্য হোয়াইট স্নেক অনে কাল আগে এক মহান রাজা ছিল যেমন সুশাসক তেমনই প্রজাদের প্রিয় সেই রাজা যেন জাদুমন্ত্রে সে জানতে পারত তার রাজ্যে কোথায় কি হচ্ছে প্রতি রাতে খাওয়ার পরে তার বিশ্বস্ত ভৃত্ত একান্তে তাকে এক বিশেষ খাবারের প্লেট এনে দিত ভৃত্যও না প্লেটে কি আছে সে একদিন ঠিক করলো যে দেখবে ঢাকনা সরিয়ে দেখলো একটা সাদা সাপ মেরে রান্না করা হয়েছে সেখান থেকে এক টুকরো তুলে সে খেয়ে দেখল তারপর সে জানলার বাইরে কাদের যেন কথা শুনতে পেল শুনল চড়াই পাখিরা রানীর হারানো আংটির কথা বলছে যেটা পুকুরের হাঁস গিলে নিয়েছে সে হাঁসটিকে মেরে আংটি বার করে রানীর হাতে তুলে দিল রাজা বলল কি পুরস্কার চাই তার রাজা ধীরাজ আমার শুধু চাই একটি ঘোড়া আর যাতায়াতের খরচ আমি বহু দূর যাত্রা করব বিশ্বভ্রমণ করতে চাই পশু পাখিদের কথা বুঝতে পারার ক্ষমতা থাকায় এই বৃত্তটি নিশ্চিন্তে জঙ্গলের মধ্যে দিয়ে ঘোড়ায় চেপে যেতে যেতে আগাছায় আটকে থাকা অসহায় মাছেদের কথা শুনতে পেল আমাদের কি যে দুর্ভাগ্য অসহায় ভাবে মরতে হবে রাজা পথের পাশে পিপড়ের ঢিপির বাইরে দাঁড়িয়ে আছে কেন ভাই তোমরা তোমাদের শরীর নিয়ে আমাদের চাপা দাও ওই পোকা ঘোড়াটা ভারী ভারী আমার প্রজাদের নির্দয়ের মতো পিষে দিল তোমার কথা মনে রাখবো ভালো কাজের বিনিময় ভালো কাজ বাঘ নিয়ে বৃত্ত পৌঁছে গেল গভীর জঙ্গলে দেখলো দুটো বৃদ্ধ দাঁড়কাক मरे ही घोड़ा तरवल दिए घोड़ा आघात फेले दिल तीन খুশি মনে পেট পুরে খেয়ে বৃত্তের দিকে তাকিয়ে বললার কথা জনতার সামনে ঘোষণা করছে রাজার কন্যা বিবাহ করবেন কিন্তু তাকে বিবাহ করতে হলে কঠিন পরীক্ষা দিতে হবে আর যদি অসফল হয় তাহলে তাকে প্রাণ হারাতে হবে দেখে ভালবেসে ফেলল রাজার কাছে মাছ সমুদ্রে নিয়ে যাওয়া হলো। সঙ্গে একটা বজরায় করে রাজাও গেল রাজা তার আংটিটি জলে ছুড়ে ফেলে দিয়ে ভৃত্তকে তার শর্তের কথা বলল আংটিটা না নিয়ে যদি তুমি জল থেকে ওঠো মাছ সমুদ্রের তলা থেকে একটা ঝিনুক এনে তার হাতে তুলে দিল তারা মুচকি হেসে চলে গেল ভৃত্যটি ঝিনুক খুলে দেখে ভেতরে রয়েছে রাজার আংটি খুশি মনে সে সেটা রাজার কাছে নিয়ে গেল কিন্তু রাজকন্যা তখন রেগে গিয়ে বলল আরেকটি পরীক্ষা এদিকে রাত শোনো কাল সূর্যোদয় হবার আগে তোমাকে সব শস্য তুলে ফেলতে হবে একটা দানাও যেন মাটিতে পড়ে না থাকে হেরে যাওয়া আশাহত হাল ছেড়ে ছড়িয়ে থাকা শস্যের ভেতরে बसे थे चोख बुजे आत पेड़ भोर से चोख खुले देखे दस बस्ता भर्ती शाना रो रिपड़े हमी मुखे देखते खुशी से देखे राजकन्या आसकन्या अबाक हो सन्तुष्ट हलोना राजकार नरम हलोना परीक्षा दीते तुम्हें আপেলের খোঁজে বেরিয়ে পড়ল দিনের পর দিন দিগ্ভ্রান্তের মতো ঘুরে বেড়ালো কারণ সে জানে না কোথায় আছে জীবন বৃক্ষ সে ক্লান্ত হয়ে পড়ে জুতো ছিঁড়ে যায় ঠিক করে যে গাছে নিচে বিশ্রাম নেবে এখন আমরা বড় হয়ে গেছি যখন শুনলাম তুমি সুবর্ণ আপেল খুঁজছো আমরা সাগর পেরিয়ে পৃথিবীর সীমান্তে গেলাম যেখানে আছে জীবন বৃক্ষ আর তোমার জন্য আমরা ওখান থেকে আপেল নিয়ে এলাম খুশি মনে সে আপেল নিয়ে গেল রাজকন্যার কাছে আপেল দেখে রাজকন্যার মনও ভিজে গেল আপেলটা দু টুকরো করে দুজনে খেল তারপর তাদের বিবাহ হল আর তারা সুখে শান্তিতে বসবাস করতে লাগলো